السلام عليكم ورحمه الله وبركاته الله الله اكبر الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه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 وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله সলিয়ালাম হামিং আরিম হম সাই তালা ইবরাইব ইহামিদু জিন্দালা وعلى ওয়ালা আলিম বর ই ম জিদ আম্মা বা'দু ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয কালা রাব্বুকাল লিল মালা'ইকাতি ইন্নী জা'আলু ফিল ফিল আউ দি খিফল আলতু ফিমা আলম মালতা আমি হাজরত রসুল করিম সালামের হায়াতের উপর জীবনী সিরত নিয়ে লম্বা আলোচনা হয়েছে মতো আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর তার প্রিয় হাবিবের আলোচনা আমরা শুনতে পেরেছি করতে পেরেছি এটা আল্লাহর শুকুর আল্লাহ নিয়ামত দিয়েছেন আমাদেরকে আজকে থেকে নতুন আরেকটা প্রসঙ্গ আলোচনার চিন্তা করেছি বিভিন্ন প্রসঙ্গে আলোচনাগুলো আসলেও ধারাবাহিক চাচ্ছি এই একটা প্রসঙ্গ আনার জন্য কোরআনের যে সৌন্দর্য কোরআনের যে মজা কোরআন গালাদের জন্য যাদের জন্য আল্লাহ কোরআন আজিল করেছেন তাদের সামনে পেশ করার নিয়ত সেই নিয়তে ওর আনের যে গল্পগুলো আছে বিভিন্ন নবীদের গল্প এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চিন্তা মাথায় আসছে কালকে আসলে গল্পগুলো শুধু গল্প আল্লাহ বর্ণনা করেন নেই ওর আনের কোন গল্পই শুধু আমাদেরকে আনন্দ দেওয়ার জন্যে গল্প বলার জন্যই আল্লাহ গল্পগুলো বলেন নাই। যার কারণে কোন গল্প একদম শুরু থেকে শেষ পর্যন্ত করেন নাই শুধুমাত্র হজরত ইউসুফ আলিহি সালামের প্রসঙ্গে আল্লাহ যে সুরান করেছেন সুরা ইউসুফ ওইটাই শুধু আগাগোড়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরা গল্পটা উঠে এসেছে এছাড়া আর কোনো গল্প আল্লাহ কালা পূর্ণাঙ্গ উল্লেখ করেন নাই এবং ধারাবাহিক উল্লেখ করেন নাই পিছনের বিষয়টা সামনে নিয়ে আসছেন সামনের বিষয় পিছনে নিয়ে আসছেন একই সাথে আলোচনা হয়েছে একই সাথে দেখা গেল পরের বিষয়টা আগে এনেছেন আগের বিষয়টা পরে নিয়েছেন এগুলোর থেকেই বুঝা যায় তারা এই গল্পগুলোকে শুধু গল্প শোনানোর জন্য আমাদের সামনে পেশ করেন নাই ওই গল্পের যে রোফ আছে গল্পের যে রস আছে গল্প থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে ওগুলাকে টার্গেট করে আল্লাহ তারা যখন যেটার প্রয়োজন হয়েছে ওই বিষয়টা তখন এনেছেন হিসাবে আজকে সর্বপ্রথম হজরতে আদম আলী সালাতামের প্রসঙ্গ দিয়ে শুরু করার নিয়ত হজরত আদম আলি সাল্লা সৃষ্টি শয়তান ফিরিস্তাদের প্রতি যে শেষদার হুকুম জান্নাতে ধা খাওয়া জানার থেকে দুনিয়ায় চলে আসা তার সন্তানদের কিছু বিষয় এগোটা বিষয়গুলোই তুলে ধরার নিয়ত খুব সংক্ষেপে কোরআনের গল্প শুনব আর কি খুব সংক্ষেপে ওখান থেকে আমাদের জন্য যেগুলো বের করার ওগুলো বের করার চেষ্টা করব বেশি ওই গল্পের জায়গায় কম থাকবো আল্লাহও কম ছিলেন আমরাও কম থাকবো আল্লাহ খুব বিস্তারিত আলোচনা করেন নাই আমরাও ওগুলা খুব বিস্তারিত আলোচনা করবো না কিন্তু সেখানের যে বিষয়টা রস ওখান থেকে আমাদের যে শিক্ষার ব্যাপারগুলো ওগুলো বের করে করে একটু আলোচনার চেষ্টা করবো ইনশার্লাহ সর্বপ্রথম আদমা আলী সাল সালামের প্রসঙ্গ আলোচনা করতে গেলেই যে বিষয়টা আনতে হয় সর্বপ্রথম আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ মানুষকে মূর্খ বানান নাই মানুষ এক সৃষ্টি যাকে আল্লাহ তারা মূর্খ রাখেন না ফিরিস্তাদেরকে বলেছেন যখন আল্লাহ বানানোর পর তো ফিরিস্তারা বলেছেন আপনি যখন বানাবেন যখন আল্লাহ তারা সৃষ্টি করবেন যখন তো ফিরিস্তাদের সামনে যখন রব বিষয়টা নিজের ইচ্ছাটা প্রকাশ করেছেন যা আমি দুনিয়ায় আমার প্রতিনিধি পাঠাবো জিজ্ঞেস করেছেন আল্লাহ এমন করবেন যারা হানাহানি করবে মারামারি করবে কাটাকাটি করবে আমরাই তো আপনার তেসবি পড়ি আমরাই তো আপনার তাকদিস করি তেসবিহ মানে হচ্ছে মুখ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা আল্লা পবিত্রতার বিষয়টা বিশ্বাস করা তো জিনিস তারা করি। এমন আরেক জাতি কেন সৃষ্টি করবে। এটা আল্লাহকে প্রশ্ন করা এটা জানার জন্যে আপত্তির জন্য নয় প্রশ্ন যখন আপত্তির হয় জানার জন্য প্রশ্ন এটা ভালো জানার জন্যই তো প্রশ্ন করবে তো ফিরিস্তাদের প্রশ্ন এটা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তির জন্য নয় ফ্রিস্তাদের আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা পক্ষে সম্ভবই না গুণ বলতেছেন আল্লাহ তার বিরুদ্ধাচরণ করা তাদের পক্ষে সম্ভবই না আল্লাহর কথাই তো ফিরিস্তাদের ওই প্রশ্ন ছিল জানার জন্য কেন করবেন নিশ্চয়ই কোন কারণ আসে তো আল্লাহ বলেছেন হ্যাঁ তোমরা যা জানো না আমি যা জানি তোমরা তা জানো না কারণ তো আল্লাহ এরপর আলী সাল সালামকে সমস্ত বস্তুর নাম শিখাইলে না এটাও তালিমের একটা পদ্ধতি শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি আগে বস্তুর নাম শিখানো তারপর তার ভেতরে কি আছে না আসে এগুলা মানে তালিম শিক্ষার একটা আদব হচ্ছে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাওয়া একটু একটু করে এটা শিক্ষার আদব আল্লাহ শিখেছেন আজমা আলী ইসলামকে সর্বপ্রথম বস্তুর নাম শিখেছেন এই বস্তু নির্দিষ্ট বিষয়ের না ও নির্দিষ্ট এরপর আল্লাহ তালা ক্রিস্তাদেরকে শেষদার হুকুম করেছেন এখান থেকে স্পষ্ট ক্লিয়ার যে আল্লাহ ওই জায়গায় জীর্ণ ছিল যে এটা মানুষের একটা বৈশিষ্ট্য হবে যে সে শিক্ষিত হবে মানুষ মূর্খ থাকতে পারে শুরু থেকে আল্লাহ মেসেজ দিয়ে দিচ্ছে আদমা আলি শিক্ষিত বানায়া। आल्लाज दिए दी बंदा शिक्षित बैशि कतटुकू जरूरी जतटुकु दिन मानारे जरूरी दिन पालन जतटुकु जरूरी अपनी व्यवसा करें दिन की व्यवसाय प्रत्येक ওই মাস আল আলা শিক্ষা করা ফরজ নামাজ সমস্ত জরুরি মাসায়জ করবেন হজের সমস্ত নারী পুরুষ সবার জন্য দেবেন জাকাতের সমস্ত মাস আল জানা ফরজ আমল জেনে জেনে করা এটাও ফরজ মূর্খের মতো আমল না করা हाँ शिक्षा अवस्था चलाया, चलाया ना शिक्षा अवस्थाया नाम्लाह बुझ दिए नामा नाम ही शुरू करा हाँ शुरू कर सब चेरी आगे बड़ा समाज बिराट एक अंश दिन जाने क्षा नई आस्ते आस्ते आस्ते आस्ते आजीव अवस्था जरा मुरब्बी आिंता कर तो, बाबा के निया। तो, तो, के। के तो अपन बाबा माने दिन छोट बलैमे पाठ घर शिक्षक राखन आलिम रखना पढ़ाई कत व्यवस्था कर मुरब्बीर हालत एम ही छे निजे अवस्था टा मन कर देखें प्राथमिक शिक्षा गार्जियनार् चेटा कर चिंता देखें हाई अफसोस लगे अफसोस लगे अधिकाचिक्चा बड़ हो जा रन करते दिन किच्छु जाए किच्छुना माझे मध्य बाबर जुमर नाम दिनदार है ईद नाम से आदाय बाबा टार्गेट नहीं सन्तान तो नहीं बरि बोली दिन शिखार बसा एक जो हजूर पाठा दीब ना कि मस्जिदे व्यवस्था आज बहु भाई एरक नाम चलाफे उठा बारे पड़े बड़े पढ़ान तो इंगारे बी और खतार ओटा माथे चप पड़े एम तो देखे চাল ছক্কা মারলেই পয়সা এখন বাবা মার মাথায় আমার বাচ্চার বানানো তো বাচ্চার চেয়ে ব্যাগের চেয়ে ব্যাগের ব্যাগের মধ্যে তার প্যাট গ্লাভস হেলমেট বেট ওগুলা সহ এত ওজন হয় তাকে যখন পড়ায় দেয় আহা বাচ্চাটার দিকে তাকাইলে মনে হয় যেন চাঁদের দেশে যাবে এইরূপ অনুষ্ঠান দৌড়াইতে পারেন পাঁচ নম্বর হাঁটতে গেলে দেখতাম ওজন ব্যাট দৌড়তে পারেন কোন রকম বাচ্চার চাপ পরে না এই বাচ্চাকে গান শিখায় বাসায় আর্ট শিখায় তার ভবিষ্যৎ কেরিয়ারে অলরা না শিখায় কত রঙের গান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত লালন কত কিছু না এগুলো তার কেরিয়ার তৈরি হইতেছে যেই না আমরা বলবো একটু কোরআনই শিক্ষা দেন তখনই ওদের মাথায় চাপ পড়ে যাবে মাথায় তো আপনি নিজের মাথায় চাপ নিয়েছেন বাচ্চার মাথায় চাপ পড়ে না বরং কোরআনই শিক্ষা দিলে তার ব্রেনটা আরো আল্লাহ রহমত নাজির থাকত আল্লাহর উত্তম জিকির হচ্ছে কোরআন শিখাইতেন বাচ্চাটাকে এই বাচ্চা আপনাকেও ডিস্টার্ব করতো না দিন শিক্ষা যারা পায় বাবা মা কেউ করে না कारण से पाये एक शिक्षा पाए बाबा मार सारण पे थे हायर को आचरण कथा सन्तान माइंड राग करा जो दिय शिक्षा पाए तक उल्टा साराक्षण चिंता हायर को आचरणे ना जाने बाबा मा कष्ट ख्याल देखे ना तुम কারণ তাকে ওই শিক্ষা দেওয়া হয় বাবা বাবামার সামনে কথা বলবা তাকে বড় সাইজ প্রত্যেক বন্ধের সময় যাওয়ার সময় আমরা এদেরকে এই তালিমগুলো দিয়ে দিই প্রত্যেকটার মুখস্থ আছে বাড়িতে যায়া কি করবা বাড়িতে যায় পাক ঘরে ঢুকবা মা কে বলবা যে হাড়ি পাতিল মাকে তোমাকে হাড়ি পাতিল মা তরকারি তুমি যাই বলবা আমার কাছে ধর আমি কুঠি তো মা বলে হাত কেটে ফেলবি পাগল যাই হাসবে আর বলবে যা যা বলবে ঠিক কিন্তু তার কলিজা ঠান্ডা হয়ে আসবে করে দেখেন আমাদের বিচ্ছিটা আছে আমরা কুসুমের মতো হয়ে যাবে আস্তে পড়া মা শুয়ে থাকে একটু তেল নিয়ে মায়ের মাথার মধ্যে দিয়ে দেয় এটি একটু তেল দিয়ে দেবা মাথায় পায়ের মধ্যে দিয়ে একটু ডালবা মা হাসবে পাগলটা আহা তার কলিজা ঠান্ডা হয়ে যাবে বাবার পা একটু টিপে দিবা আপু কষ্ট করে আসতো সারাদিন আমাদের জন্য কষ্ট করো। করি ছোট ছোট বাচ্চা বাবা দিবেন না এই বাচ্চারে বাবা পা টিপতে দিবেন না কিন্তু বাবার কলিতা ঠান্ডা হয়ে যান মা দিবেন না কিন্তু মার কলিতা ঠান্ডা হয়ে আসা আমরা তো বাচ্চাদেরকে শিক্ষা দিই ঝাড়ুটা নিবা ঘর ঝাড়ু দিবা মা দৌড়ে ভয়ে কি করে আমি একটু ঝাড়ু দিই তোমার একটু সহস হেল্প করি আমি মা দিবেন না বাবা দিবেন না আরে দেওয়ার দরকার নাই বাচ্চা নিজেকে মা বাবার সামনে পেশ করবে ঠান্ডা তার দুনিয়া কামিয়াব দুনিয়াও কামিয়াব আখারা তো কামিয়াব মা বাবার দোয়া ছাড়া একজন বাচ্চা বড় কেমনে হবে আর দোয়া কই দিবে না দোয়ার সময় কই সারাক্ষণ তো বদ দোয়া দিতে দিতে শেষ অসভ্য গালা গালাগালি করতে করতে শেষ এত বিরক্ত করে বাচ্চারা আহা মা বাবার আল্লাহ যা বলছে এগুলা সব বাদ আল্লাহ রাগ করে যা বলছে সব বাদ আল্লাহ আমার তুমি শাস্তি না আল্লাহ আমার বাচ্চাটারে তুমি কবুল করো আল্লাহ বারবার বলি কারণ আমি জানি আমার মুখের কথা তার জন্য লেগে যাবে আমি পাপি না পরিচয় না পরিচয় হচ্ছে আমি বাবা পরিচয় হচ্ছে আমি মা রুফা মন আনা আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলতেছেন বাবা যদি তোমাকে বাধ্য করতে চায় যে তুই করলেবেলা আছে নতুন মুসলমান হয়েছে আমাদের সাথে সম্পর্ক রাখে আলহামদুলিল্লাহ তাদের চেহারা দেখলে আপনি আজীব হয়ে যাবেন যে আপনার বাবা দাদা মুসলমান ছিল আপনি তো মুসলমান হয়েই জন্ম নিয়েছেন এটা আপনার সৌভাগ্য কিন্তু ওই ছেলেগুলো জোয়ান আহ সমাজের বিরোধিতায় তার গোত্রের বিরোধিতা তার ঘরের মধ্যে তার বাবা মা বিরোধিতা এসব বিরোধিতাকে মাথায় নেওয়া ছেলেগুলো পুরা লিবাস দাড়ি টুপি একদম পুরা পাক্কা মুসলমান হয়ে আমাদের সাথে সবসময় দেখা করে আসে আর দোয়া চায় ওজোর কষ্ট তাদের মা বাবা কাফের হইয়া মারা যাবে জাহান্নে যাবে তা আমরা বলি দোয়া কটে থাকো तो शुरू से अपराध और किस नाई कारण हम सब अपराध अल्लाह चाहली क्षमा करते আমি ছাড়বো না সব গুণ আমি চাইলেই মাফ করতে পারি তো মা বাবা যদি শিরিক করতে প্রেশার দেয় আল্লাহ বলতেছেন চেষ্টা অব্যাহত রাখে তুমি কেউ করবা তবে তুমি রাস্তা গ্রহণ করবা ওই চাই যে রাস্তা তোমাকে আমার দিকে মন ধাপিত করে তুমি ফলো করবা ওই চাই মা বাবাকে ফলো না কিন্তু মা বাবার সাথে खराब आचरणा सबसे बड़ा खराब आचरण दिन शिक्षा दिखाना दिन शिक्षा पे सन्तान माँ बा नाफरमान है अस्वीकार करा से नफरम हवारे কারণ তার বুজ আইসা গেছে দুনিয়ায় কামিয়াব হওয়ার জন্যে দুনিয়ায় সফল হওয়ার জন্য জান্নাত তৈরির জন্যে এর চেয়ে বড় মাধ্যম আমার জন্যে আর কিচ্ছু নাই আল্লাহর আবাদতের পর আল্লাহর আবাদতের পর জান্নার তৈরির জন্যে মা বাবার এই এইরকম বড় উপলক্ষ আমার চোখে পড়ে না এত সুধা। একটা হজ করতে কত কষ্ট একটা করতে কত কষ্ট কত টাকা খরচ হয় এরপরেও এই গ্যারান্টি কে দিবে যে আপনার হজ কবল হইছে এই গ্যারান্টি কে দিবে যে আপনার ওমরা কবুল হইছে কে দিবে অথচ আল্লাহ নবী কি বলতেছেন আল্লাহ নবী সালাম বলতে ভালোবাসার নজরে তাকায় একটা হজ আর অন্যরার স্বভাব লেখা দেয় চিন্তা করা যায় কত সোজা সাহবাই কেন জিজ্ঞেস করছেন ইয়ারসুল্লাহ কত সুবর্ণ সুযোগ না এই সুযোগটা পেয়েছ করছেন যতবার তাকাবে ততবার লেখা হবে যার নাই সে তো থেকে বঞ্চিত হয়ে গেছে যার নাই সে তো ওই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে না কি নিয়ামত আমরা হারাই ফেলছি যাদের আছে তারা বুঝবে না ওই কত বড় নিয়ামত এটা দূরে দূরে থাকো তো দূরে দূরে থাকো আ তুমি বুঝবানা এটা কত বড় নিয়ামত আ। যাদের নাই তারা মা বাবার জাম্নাত বানাইতে পারি যাদের আছে তারা নিজেদের তোমার সন্তান আবার তোমার জান্নাত বানাই আল্লাহ বিনিময় দিয়ে দিলেন ইনশা তুমি আজকে মা বাবার জন্নাত বানাও দোয়া করে রব্বির হামহুমা এই দোয়া করে করে মা বাবার জান্নাত বানাও তো আল্লাহ করছো না তুমি যা করবে আল্লাহ তা করাবে ভাই এই আলোচনা তো আমার মাকসাদ না আমি তো ছিলাম শিক্ষার জরুরতের কথা বলতেছিলাম আল্লাহ শুরুতেই দেখা দিচ্ছেন এ মানুষ शिक्षक जी जो शिक्षा सतान के दी दी शिक्षा अत्यंत जरूरी अत्यंत जरूरी आल्मुल्ला तो চেষ্টা করে যাই কি করতে পারি আপনাদের জন্য আমরা তো চিন্তা করতেছি আলহামদুলিল্লাহ এটা প্ল্যানে আছে যে অল টাইম তালিমের ব্যবস্থা করা যায় কিনা আমাদের মাথায় আছে এখন একটু জামেলা চলতেছে যেহেতু সব মিলিয়া সামগ্রিক বিষয়ে চিন্তা করা একটু চুপচাপ আছি আমাদের এই প্ল্যানগুলো আমরা করব ইনশাল এরপরেও এই যে এই মাসের জানুয়ারির দুই তারিখ থেকে তারিখ পর্যন্ত মাসব্যাপী ব্যাপী কোরআন শিক্ষার প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে আমাদের মসজিদ কমিটি হাতে নিয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা আসে কোরআন শিখে আরে ভাই শুদ্ধ কোরআন না পড়লে তো নামাজও হবে না শুদ্ধ কোরআন না পড়লে নামাজও হবে না তো আপনি কি আবাদত করবেন বলেন গল্প থেকে আমরা বুঝেছি সেটা হচ্ছে আল্লাহ দুনিয়ায় কোন গরু ছাগলকে পাঠান নাই আল্লাহ দুনিয়ায় তার হলিফা পাঠাইছেন আল্লাহ দুনিয়ায় তার হলিফা পাঠাইছে খলিফা খলিফার কাজ আর গরু ছাগলের কাজ এক না মানুষের টার্গেট খাওয়া হইলে মানুষ উত্তম মাখলুক হইতো না কারণ মানুষের চেয়ে বেশি খায় গরু গরু উত্তম মাখলুক তো খাওয়াই যদি মানুষের টার্গেট হতো হাজর দেওয়ার প্রতিষ্ঠাতার এক হিন্দু বিতর্কের আগে খাবার দেওয়া হয়েছে ইমানদারের তুলনায় বেশি খায় মুশ্রিকরা ইমানদারদের তুলনায় বেশি খায় ইমানদার বিসমুল্লা বলে খায় তার সাথে শয়তান শরিক হয় না তার খাবার যা খায় নিজেই খায় আর শয়তানা কমে যায় হ্যাঁ বিশেষ করে বিয়ে বাড়িতে গেলে হিসাব করে কয় টাকা দিলাম কয় টাকা খাইলাম খালি ওই হিসাব করে করে কষ্ট করে করে খায় হাজি তোমার সায় এক দাওয়াত আর সবচেয়ে বেশি খাবার নষ্ট করে ওই জায়গায় একটু নিয়ে একটা কুল মিমা কুল বিয়ামিনিক অকুল মিম্মা লিক এটা খাবারের আদত ডান খাও নিজের কাছ থেকে খাও ওই এদিকে এদিকে হাতাহাতি করে এটা অবদ্রতা। কিন্তু বিয়ের মজরিসে বসলে এই অভদ্রতা মানুষ ভুলে যায় সব অবদ্র হয়ে যায় বেশিরভাগ যাই হোক কাসিম নানবু পানি অল্প খাইতেন মানুষ ছোটখাটো মানুষ খেতেন অল্প পাবলিকের তো খালি অভিযোগ হুজুর খালি খায় আর খায় খায় আর খায় আসলে এত খাইতে পারে না এত খাওয়ার সময় করে ভাই অত খাবে পত্রিকা এত খাবার সামনে হাজির হয় প্রতিদিন প্রতিদিন তো এক দুই জায়গায় প্রোগ্রাম তিন চার জায়গায়ও যাইতে হয় পাঁচ জায়গায়ও যাইতে হয় আমাদের কথা বলতেছি তো একজন মানুষের জন্য বছরে একবার আমার জন্যে প্রতিদিন আমার জন্য প্রতিদিন আজকেও তো দুই জায়গায় যাব তিন চার জায়গায় ছিল দুইটা নির্বাচনের কারণে ক্যান্সেল হয়ে গেছে আর দুইটা আছে তো প্রত্যেকের জন্য তোর বছরে একবার আমার জন্য তো প্রতিদিন সে কিন্তু ওই বছরে একবার হিসাবে আয়োজন করে আমি তো প্রত্যেক ওই খাবার দেখতে দেখতে বিরক্ত লাগে এখন দেখলি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে একটু ডাল দেন খায় এগুলো আর ভাল লাগে না আমরা তো খাইতেই পারি না আর আপনারা খালি কোন নজুরা খালি খায় আর খায় কিন্তু যদি বলি আপনার পোলারে মাদ্রাসায় দেন না তো কি বলে যে ছেলে মাদ্রাসায় যাই মাদ্রাসায় পড়া আরে মহিলা খাবে কি তিনি খাবার শেষ করছেন তো হিন্দু পণ্ডিত আঘাত করার জন্য এগুলা বিতর্কের কৌশল যত আঘাত করা যায় মানসিক ভাবে দুর্বল করা যায় এগুলা বিতর্কের কৌশল হঠাৎ এমন এক প্রশ্ন করবে মাথা উল্লেখ তো হিন্দু পন্ডিত বলতেছে মৌলী সাহেব আপনি তো খানাই হাইরা গেলেন আমার সাথে আপনি জিতবেন তো কাসিম মনে করে হুজুরা কিচ্ছু বুঝবে না আসলে তো চুপচাপ থাকে ভদ্রতার কারণে সবর করে যায় কাসিম নাম মনে করছে কিন্তু বেচার মাথার মধ্যে আল্লাহ তার মেমোরি মেমোরি এখন আর ওই বড় কম্পিউটার লো বসা লাখে না যে যত পিছক্ষণ হয় তার উপস্থিত জবাব তার অত পারফেক্ট হয় বললেন ভাই খাওয়ানিয়া যদি প্রতিযোগিতা করতে হয় তো মেরে সাথ নিহি ভেসকে সাথ যাও খাওয়া নিয়ে যদি একটি বানিয়ে দিল জানোয়ার বানিয়ে দিলো যে বেশি খাওয়া এটা তো মানুষের স্বভাব না বেশি খাওয়া তো জীব জন্তু তোমার চেয়ে বেশি খায় একজন মানুষের টার্গেট যদি হয় খালি খাওয়া শুধু একটু ভালো খাওয়ার জন্য আপনি এত কষ্ট করতেছেন হাই হায় তো এর তো গরু ভালো এর চেয়ে মিষ ভালো সে কষ্ট ছাড়াই প্রতিদিন আপনার চেয়ে বেশি খায় একটা গরু কোন রকমের কষ্ট ছাড়াই আমার আর আপনার চেয়ে কি বেশি খায় যা দেন তাই খায় ডায়াবেটিস এর টেনশন নাই প্রেশারের টেনশন নাই বরং তারে খাওয়া যত ভালো দিবেন সে তত মোড়াতাজা হবে আপনার জন্য সুবিধা হবে আপনি তো একটু বেশি খাইলে দুই বেলা না খাই থাকা একটু বেশি খাইলে দশ মাইল বেশি হাঁটা লাগে আপনার তোর হস্তায় রুখো একটু গরম খাবার লাগলে আপনাকে প্রেশারের ওষুধ খাইতে হয় আল্লাহ দেখাই দিছেন মানুষ তোরা তো আমি খাওয়ার জন্য বানাই নাই তোর শান্তি খাওয়াতে না তোর শান্তি সেচ দেয় তুই সেচ দেয় লোটা তোর কলপ ঠান্ডা হয়ে যাবে তুই তেলাওয়াত কর তোর কলপ ঠান্ডা হয়ে যাবে আল্লাহ বিজেক্রিল্লাহি তা মিন্ন আল্লাহ বলেন তোর চিকিৎসা আর এক জায়গায় তুই চিকিৎসা খোঁজস কোন জায়গায় তুই আরাম খোঁজস কোন জায়গায় তোর শান্তি আমি রাখছি জায়গায় তুই শান্তি খোঁজস আরেক জায়গায় তাহলে তো কাজ হবে লাভ নাই তুতার মুমিনের টার্গেট কি হওয়া উচিত খাবার না মুমিনের টার্গেট হওয়া উচিত আমি আল্লাহর খলিফা হজরত আজ আলিয়াসাল্লামের ওই ঘটনা থেকে আমরা জেনেছি আল্লাহ আদমকে দুনিয়ায় খাওয়ার জন্য পাঠান নাই বড় বাড়ি যতটুকু দরকার সে তো চলে যাবে সেখানে থাকবে না মুমিনের সারাক্ষণ চিন্তা এটাই আরে ভাই এই দুনিয়া তো আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় এটা গান বলে না হ্যাঁ টেনশনে আমি কি করতেছি আল্লাহ বলেন আসল ঠিকানা টেনশন হইল তোমার নাম খলিফা মানুষ তোমার পরিচয় তুমি খলিফা আদমকাল খলিফা বলেছেন সমস্ত মানুষ খলিফা খলিফা মানে কি খলিফা মানি হচ্ছে আমি নিজে নিজে মা করতে পারবো না আমি আরেকজনের কথা মানবো আমি না খলিফা মানি না অনেক অর্থ আছে আমি ওই তর্জমায় যাবো না ব্যাখ্যায় যাবো না আমার সহজ কথা বলি আল্লাহর প্রতিনিধিত্ব করা আল্লাহর হুকুম দুনিয়ায় বাস্তবায়ন করা আল্লাহর হুকুম ও মানা ও মানার জন্যে সমাজকে ওইভাবে গড়ার চেষ্টা করা এটা হচ্ছে খলিফার অর্থ আমার সব কিছু আল্লাহ আল্লাহ যেভাবে বলবে আমি নিজেকে ওইভাবে আল্লাহর সন্নিবেশ করবো এটা হচ্ছে খলিফার অর্থ এই স্বীকৃতি আল্লাহ মৃত্যুর সময় দিয়ে দিবেন আমি কি খেলাফতের দায়িত্ব আদায় করছি কি করি নাই ওই স্বীকৃতি আল্লাহ মৃত্যুর সময় দিয়েই তারপরে কবরে নেবেন হাজিসে আসছে মৃত্যুর সময় যখন জান্নাতি বান্ধাদের মৃত্যুর সময় কাছায় আসে মালাকুল মাউন্ট আসেন আসার সময় একা আসেন না জান্নাতের আরো কিছু ফিরিস্তা নিয়ে আসেন জান্নাতি বান্ধাকে আগায় নিতে হবে আহ দূর থেকে একটা আলো জলমহল সে দেখতে পায় এক নজরে তাকায়া থাকে কি এটা মৃত্যু পথযাত্রী মানুষগুলো দেখবেন শেষ মুহূর্তে এক নজরে তাকায়া থাকে যদি জান্নাতি হয় তার কৌতূহলী দৃষ্টি হঠাৎ একটা মানুষ দেখলে আল্লাহ চান না দূর থেকে আস্তে আস্তে আগাইতে থাকে তা আস্তে আস্তে সে দেখে সুন্দর মানুষের মতো। এরা এসে এরকম ডাকতে থাকে শব্দ এ এতদিন তুমি পবিত্র শরীরের মধ্যে ছিলা আজকে বের হও বের হো উখরুজি বের হো কই আসবা জান্নাতির দিকে আস এবং তোমার ওই রবের দিকে আস যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না সেই রবের দিকে আসো ওইভাবে ডাকে থাকে আহা এই আয়াতটা পড়লে আর এই ব্যাখ্যা করতে গেলেই বাবার বুজুর্গ মানুষ ছিলেন তা আমরা তখন এই মসজিদের বাসায় থাকি মসজিদের দেয়ালের পাশে যেই বাসা দোতালায় আমাদের বাসা আর এই মসজিদের মাঝামাঝি এরকম একটা সরু গলি আছে গলির মতো মানে দুই বিল্ডিং এর কার দেওয়া যেন কিছু ঢুকতে না পারে তো ওই পাশের রুমে আব্বা থাকেন এই দেওয়াল ঘেঁষে আব্বা থাকেন তো জানালার পাশ থেকেই এই গলিটা দেখা যায় তো তো ক্যান্সার ধরা পড়লো শেষ মুহূর্তে ব্রেন টিউমার পরীক্ষা করে দেখা গেছে টিউমারের নিচে ক্যান্সার আছে তো ডাক্তার আমাকে জানাই যে খুব ব্যথা করে খুব কষ্ট পায় বলতেও বাড়ে না না এটা যার হয় সে বুঝে খুব মারাত্মক ইসলামবাগ লালবাগে আম্মা ফোন দিছেন যে বাবা তোমার আব্বা খুব কান্না করতেছে আর বলতেছে হাসান কুই হাসান কই হাসান কে ডাকেন হাসান কেডা তাড়াতাড়ি তো আম্মা ফোন দেওয়ার পর আমি মনে মনে ভাবলাম যে আব্বা খুব কষ্ট পাইতেছেন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ঠিক আছে একটু সবর করেন ডাক্তারের কাছে নিয়ে যাবো ডাক্তার তো বিকালে আসবে আমিও বুঝাচ্ছি বলে না তুই কেন কান্না করতেছেন তো বলতেছে বাবা আমি এই যে শুয়ে আসি না দেখে জানানোর পাশে পাগড়িওয়ালা কতগুলো মানুষ সাদা দাডি সুন্দর সঙ্গী হয়ে মৃত্যুর আগে ডাকতে থাকে আপনি চলে আসেন এই পচা কান্দার জায়গা তো আপনার থাকার জায়গা এর কদিন পরি থেরাপি দিলাম বাবা যে হইলেন লম্বা টাইম বেহুস ছিলেন আল্লাহ বেহুশ অবস্থায় বাঁচায় রাখছেন কারণ আল্লাহ ছিলাম খুশকিসমত কত যে আমরা হয়তো পাপি বান্ধা আমার বাবা তো রবকে যায় বলতে পারবে মাহবুত আমি তোমার কাছে যখন আসি তখন আমার সন্তান নামাজ পড়তেছে তারাবিন নামাজ এটা তো বলতে পারবে আমরা দশটা কাজ শেষ করছি আবার সন্তানকে নামাজের একে তো রমজান আবার সন্তানকে নামাজের তিনি দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন তিনি তার দায়িত্ব সব আদায় করছেন নিজের হক আদায় করছেন সন্তানের হক আদায় করার চেষ্টা করেছেন কবুল করেছেন আল্লাহ তা আল্লাহ বলতেছিলাম যে আল্লাহ ওইভাবে মা বাবার সাথে বিচ্ছিন্ন হইতে সন্তানের সাথে বিচ্ছিন্ন হইতে কলেজা ছিঁড়ে যায় অথচ চিন্তা করেন মা বাবার সাথে আপনি গোটা জীবনটা কাটান নাই আপনি ঘুমাইছেন আলাদা টয়লেটে গেছেন বাজারে গেছেন পড়তে গেছেন কত লম্বা টাইম বিচ্ছিন্ন ছিলেন কিন্তু রোহ শরীর থেকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয় হবে আল্লাহ আল্লাহ ডাক দিবেন আর ফেরিস্টাদেরকে বলবেন তাকে জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না সে বুঝতেছে না তো আহ আদি সে আসছে যে ওই জান্নাতের বাড়ি দেখেই বান্ধব পাগল হয়ে যাবে যে আমি খোঁয় আছি আমি এখানে থাকতে চাই না আমার তাড়াতাড়ি নিয়ে চলো সুহাবল আল্লাহ ডাক দিবেন কি বলবেন আল্লাহ ডাক দিবেন এই আত থাকবি আর আল্লা রাখিবেন এ মুমাই এটা তোমার থাকার জায়গা তোমার থাকার জায়গা জান্নাত জাননাতেই তো তুমি ছিলা এই শব্দ আল্লাহর ইর জি ফেরত আসো ফেরত ফেরত আসো কি আগে যেখানে ছিল ওখানে আস মানে আমাদের দিয়াহ বড় দামি দুইটা শব্দ বড় দামি দুইটা শব্দ ইলা রবিক দিকে ফেরত আস রা কুন রব রা एक गुण हे रात दिन राजी चीला। गोटा जीवन के रबर हुकूमचालब जे भाव चेहन तुम ओ भले चो। निजे के रबर सामने विलया दीछ राजी रबर ऊपर राजी छा মর দিয়া ওই রব আজকে তোমাকে জানাইয়া দিচ্ছেন শেষ মুহূর্ত তোমার রব তোমাকে সুসংবাদ দিচ্ছেন রবও আজকে তোমার উপর রাজি কাজী নগদের ঘোষণা শুনো নগদের সুসংবাদ শুনো ঢুকো যাও আমার স্পেশাল বান্দা যারা আছে যারা দুনিয়ায় রবের সিদ্ধান্তে রাজি ছিল রবও তাদের উপর রাজি ছিলেন যাও যাও এইবার তুমি তাদের দলে ঢুকে যাও অধহুলি জি আর তাদের ঠিকানা জান্নাত তোমার ঠিকানাও জান্নাত যা যাও জানাতে এই এ দু আস কখন আসবে যখন আপনি দুনিয়ায় খলিফা হিসাবে থাকবেন আর যখন দুনিয়ায় আপনি মালিক হয়ে যাবেন মালিক আর খলিফা মালিক তো আল্লাহ তালিক কি আল্লাহ তল্লা আল্লাহ আল ইকমানি কি আল্লাহ মাল ইকমানি আমার নিজের কোন সিদ্ধান্ত নাই আমার রব আমাকে যেই হালে রাখেন আল্লাহ আমি কষ্টে আছি আলহামদুলিল্লাহ আমিও খুশি এই অবস্থা যদি দুনিয়ায় থাকে এর নাম হচ্ছে খলিফা খলিফা মানি আমি নিজে নিজে খলিফা মানি নায়ক খলিফা মানি আমার প্রতিনিধি খলিফা মানি আমার সহকারী খলিফা মানি আমার অনুগত দুনিয়ায় আপনি নিজে নিজে মাতবুরি করবেন আল্লাহ সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত সিদ্ধান্ত দিচ্ছেন আল্লাহ মালিক গুলাকে কেমতের দিন ডাকবেন আর বলবেন দুনিয়ায় তো মাতবুরি করছ আজকে মাতবুরি দেখাও আজকে কার আছে এই ক্ষমতা খলিফার অর্থ আদমকে আল্লাহ ইন্ডি বানান নাই বানানোর আগেই বলেছেন আল্লাহ পাহাড় কে দিতে চাইছেন পাহাড় ভয়ে কবুল করেন নাই জমিনকে দিতে চাইছেন জমিন ভয়ে কবুল করেন নাই আসমানকে দিতে চাইছেন আসমান ভয়ে কবুল করেন নাই রব বলতেছেন على السماوات والأرض والجبال عمي أمانت تشكرت اي عمر أمانت كيف قبول قربان আমার আমারী আমার সিদ্ধান্ত দুনিয়ায় বাস্তবায়ন কে করবা আমার দুনিয়ায় কে করবা আমার গোলামি দুনিয়ায় কে করবা আমার দুনিয়ায় কে করবা আমি পাহাড় প্রস্তাব করেছি পাহাড় কেঁপেছে আমার দ্বারা সম্ভব না আমি আসমানকে প্রস্তাব করেছি আসমান কবুল করে নাই আমি জমিনকে প্রস্তাব করেছি জমিন কবুল করে নাই না তারা অস্বীকার করেছে ভয়ে কাঁপতে ছিল আল্লাহ তোমার জিম্মদারি নেওয়ার शक्ति दलियों प्रधान बहिष्कार कर सारण नाफरमानी करते चिंता কথাই সত্য হয়ে যাবে ফেরিস্তারা তো এই কথা বলেছিল আল্লাহ কাদের কে পাঠাবেন আল্লাহ বলে না আমি যা জানি জানো না তোমরা আমার বান্দারা খালি মারামারি করবে না আমার বান্দারা হাজার বিপত্তি হাজার বাদার মুখেও। আমার দিন কায়েমের জন্যে জীবন দিতে প্রস্তুত থাকে এইরকম বান্ধাও কেমন পর্যন্ত থাকবে ওই একজনের মানুষকে বাঁচাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত কেমত হবে না আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত কেমত হবে না খলিফার কি অর্থ ভাই খলিফার আরো ব্যাখ্যা দিলে ঝামেলা আছে খলিফার অর্থ হচ্ছে আমি আমার রবের নাফুরমানি করব না আমি আমার রবের হুকুমের বাইরে যাবো না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তার প্রকৃত খলিফা হওয়ার তার প্রকৃত প্রতিনিধিত্ব করার তার গোলামি করে কবরে যাওয়ার সময় তার পক্ষ থেকে সন্তুষ্টির সুসংবাদ নিয়ে জামনাথের বাড়িটা দেখতে দেখতে মুসকি হেসে হেসে যেন কবরে যেতে পারি আল্লাহ আমাদের জীবনকে ওইভাবে গোড়ার তৌফিক দান করেন আমিন আমিন ও আফরুদ আলহামদুলিল্লাহ